السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكر عليه ونعوذ بالله من سنور أهلنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يهدل فلا هاذي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله في الحق بشيرًا ونزيرًا وداعيًا إلى الله بإذنه وصراجًا منيرًا أما بعد يقول الله سبحانه وتعالى وما بكم من نعمة فمن الله يقول رسول الله صلى الله عليه وسلم যার মেহরবানিতে আমরা একটি হওয়ার সুযোগ লাভ করেছি এজন্যুল্লা আলমদুল্লা আমরা আসলে একটা ধারাবাহিক আলোচনার মধ্যেই ছিলাম আপনাদের সম্ভবত বিভ্রান্তি ও এর কারণ গুলো আমরা কথা বলছিলাম এবং এর থেকে বাঁচার উপায়গুলো আলোচনা করা হচ্ছিল কয়েকটি ফেরকা নিয়ে আমরা কথা বলেছি ইতিমধ্যে একটি বড় ফেরকা আমাদের সামনে রয়ে গিয়েছে যেটা সম্পর্কে আমরা আলোচনা করিনি মাঝখানে আমরা অন্য একটি আলোচনা নিয়ে এসেছি সে ফেরকাটি হচ্ছে রহাফেদ এবং শিয়া রহাফেদ এবং শিয়াদের সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্ব বহন করে যেহেতু আমাদের সমাজে মধ্যে এদের বড় ধরনের প্রভাব আছে আর এদের অপপ্রচারের কারণেই মূলত মানুষ বিশেষ আমরা যারা নিজেদেরকে সুন্নি হিসেবে দাবি করছি সুন্নি বলতে মানে সুন্নতের মানুষ বুঝাচ্ছি আবার সুন্নির বিভিন্ন অর্থ রয়েছে এই জন্য আমরা যাতে ভুল না বুঝি এই জন্য বললাম যে সন্নি হিসেবে আমরা যারা দাবি করছি আমাদের এই সুন্নিয়াতের মানে সুন্নি দাবি করার এই বিষয়টি যদি শিয়াদের আকেরা বিশ্বাস সম্পর্কে সত্যিকার অর্থে যারা না থাকে তাহলে এটি কোনো না কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৃদ্ধান্ত হয়ে যায় তখন সুন্নি এবং শিয়া এই দুই আকিদা এক হয়ে যায় যেমন এটা আমরা অল্প কিছুদিন আগে লক্ষ্য করেছি শিয়া এবং সুন্নি সকালে আকিদা যখন কারবালার সময় আসলো কার্বালার ঐতিহাসিক দিবস দশি মহরম আসলো তখন গিয়েছে আশিরার কথা বলে গিয়ে আমরা কারবালা হিসেবে সেটাকে গ্রহণ করে নিয়েছে। এটাই প্রমাণ করেছে যে এটা মূলত একটা বিভ্রান্তির বিষয় हिदायत नहीं कथा शुरू करू कर हिदायत जो ना थे हिदायत की सत्यारे मूल्यान करते আসলেই ওই বিভ্রান্তির কারণগুলো জানলেও আমার লাভ হবে না কারণ আমার নিজেকে আমি মূল্যায়ন করতে পারব না এই জন্য কথাগুলো এর ফাঁকে নিয়ে এসেছি এটিতে কত গুরুত্বপূর্ণ নামত বান্দার জন্য এবং কত বড় নামত একজন বান্ধার যদি সেটা বুঝতে না পারে তাহলে সে হৃদায়তার বিভ্রান্ত পদভ্রষ্ট দুই মধ্যে কোন পার্থক্য করতে পারবে না এবং হৃদায়তের যে মূল্য বাড়ি সেই মূল্যকে সে মূল্যায়ন করতে পারবে না এজন্য আমরা এই আলোচনা মাঝে নিয়ে এসেছি এই আলোচনা ফাঁকে গত ক্লাসে আরেকটি বিষয় নিয়ে এসেছিলাম সেটা যেতে পারে কারভালা সম্পর্কে এবং আশ্রয় সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা এনেছি এটা আমার আলোচনার উদ্দেশ্যটা কারণ এটা ইতিহাসের ক্লাস না আমরা আকৃদের উপর ক্লাস করি ইতিহাসের ক্লাস এই জন্য ভিন্ন ক্লাস তারপর প্রাসঙ্গিক কিছু কথা আমরা সেখানে দৃষ্টি আকর্ষণ করেছি এবং মূল যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করার কথা ছিল সেগুলো দৃষ্টি আকর্ষিত মুনাফিকদের একটা চক্রান্ত ষড়যন্ত্র তো আল্লাহ আবুল হোসেন এর মাধ্যমে পরীক্ষা করেছেন আর এর মাধ্যমে গোটা উন্নত পরীক্ষার মুখোমুখি হয়েছে কারণ এই আসলে হিসেবে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত বর্তমান রয়ে গেছে এই ফেতনা নির্বাপিত হয়নি এই ফেতনার যে আগুন প্রচলিত হয়েছে সেটা নিবানো আর হয়নি আজ এই এটা আমরা দেখতে পেরেছি যে মানুষ কিভাবে এই ফেতনায় বিভ্রান্ত হয়ে ছিল হয়েছে এখন আমরা যেটা আলোচনা করব হৃদায়তের নামতের কথা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম এটি যে কত মহামূল্যবান শুধু একটা উদাহরণ দিয়েই সেদিনে আলোচনা তাও উদাহরণ কমপ্লিট আমরা আলোচনা করতে পারিনি আমরা আলোচনা করতেছিলাম সেই রুম থেকে রুম থেকে এসেছেন এবং অনেক দীর্ঘ সময় অতিক্রম করেছেন হৃদায়ত লাভ করার জন্য হৃদায়তের এই পথ অতিক্রম করার জন্য তিনি সর্বোচ্চ সম্পদ কাছে মানুষের কাছে সবচেয়ে প্রিয় সম্পদ যে সেটি ব্যয় করেছেন তা আপনার কাছে সবচেয়ে সর্বোচ্চ কি জীবন আর সেই জীবনকে পর্যন্ত ব্যয় করেছেন কিভাবে ব্যয় করেছেন যে তিনি গোলামের জিন্দির আবদ্ধ হয়েছেন তিনি পরামর্শ দিয়েছেন যে আমাকে বিক্রি করল তারপর আমি যাতে করে মদি হাতে পৌঁছতে পারি চিন্তা করুন এটা জন্য র্যাবকে এত গুরুত্ব দিতে পেরেছেন যে হৃদায়ত লাভ করার জন্য আমি মদিনা যাওয়ার জন্য প্রয়োজন আমাকে যার কারণে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে কাছে তারপর তিনি মদিনা বসতে পেরেছেন যেহেতু আল্লাহবুল্লাহামীনের ফয়সলা ছিল হৃদায়িত্ব লাভ করতে পেরেছেন দন্য হয়েছেন শুধু দন হননি বরং রাসমাসাল্লাম এ কথাও বলেছেন সলমান অভিগ্ন সলমান আমার পক্ষ থেকে অর্থাৎ আমার একজন এমন ভাবে রসুল ইসলামের গনিষ্ঠতা আর করতে পেরেছে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই যাকে রসুল্লাহ ইসলাম এই দিয়েছেন কিন্তু কাছে থেকেও অনেক দায়িত্ব থেকে মারুম হয়েছে এই নিয়ামতের মূল্যায়ন করতে পারে পৃথিবীর সব নামতি পেয়েছে কিন্তু এই নিয়ামতির মূল্যায়ন করতে পারেন আল্লাহ তারা এই যে নিয়ামীতে দিয়েছেন পৃথিবীর সমস্ত নামত গুলোর বৈশিষ্ট্য রয়েছে প্রথম হচ্ছে এই নামত গুলো অপরিপূর্ণ পৃথিবীতে যত নামত আছে অপরিপূর্ণ আপনার আমরা যে নামত উপভোগ করছি সবগুলো অপরিপূর্ণ কিন্তু আখে নামত গুলো পরিপূর্ণ এর মধ্যে কোন ধরনের অপরিপূর্ণতা নেই সবগুলো পানি এটা পানযোগ্য তাহলে এটা কি নিয়ামত কিন্তু যদি পানের মানে পান যোগ্য না হয় পান করার মতো অবস্থা না থাকে তাহলে এটা অনেক সময় নামত থাকে না ফলে পানি যদি প্লাবন আকারে নুহারি ইসলাম সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করলে যেভাবে আসে যেভাবে আমাদের সমাজে সুনামি তারপরে কি আয়া ইত্যাদি আরো এইভাবে যে মানুষ কি নামত কি না আল্লাহ এটা বকাই জানিস তখন যখন আল্লাহ রাবুল আলমিনের মাধ্যমে বান্দার কোন সুবিধা কি করবেন সুবিধা করবেন উপকার করবেন বন্ধারের মাধ্যমে উপকৃত হবে কিন্তু তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এমন হয়ে গেলে সেটা নিয়ামত থাকে না সন্তান সন্ত্রী নিয়ম আল্লাহ একজন সন্তানের জন্য অনেকে যাবে সন্তান হয় তারা কান্নাকাটি পর্যন্ত করে তাদের অনেকেই আমি আমার সাথে পরিচয় আছে অনেকেই অস্বাভাবিক জীবন আমার কাছে আমাকে অনেক সময় অসহ্য করে ফেলেছে মানে এরকম অনেকের সাথে পরিচয় আছে খুব ঘনিষ্ঠ একটা সন্তানের জন্য কিন্তু এই সন্তান নিয়ামত তখন যদি এই সন্তান আল্লাহ লাভ করতে পারে এই সন্তান যদি এক সন্তান হয় অন্যথায় এটা নিয়ামত হবে না এটা আপনার জন্য কি হতে পারে কারণ হতে পারে আপনার জন্য শাস্তির কারণ হতে পারে এটা নেয়ামত হবে না তাহলে বোঝাগুলো এটি সত্ত সাপেক্ষ সম্পদ আপনার জন্য নেয়ামত তখন এই সম্পদ আপনার জন্য নেয়ামত হবে যখন এই সম্পদটুকু আপনার জন্য আখেরাতের কারণ হবে আরে সম্পদ হয়েছে কারণ তার জন্য বরং সম্প্রদায়ের লোকেরা কারণের মানে জাতির লোকেরা বলেছে হাসি খুশি না এত আনন্দ করুনা আল্লা তারা এই ধরনের আনন্দকারী থেকে পছন্দ করেন না সুতরাং এমনটা করোনা কিন্তু সে মনে হয় যত নামত আছে সবগুলো কিন্তু এটা সীমাবদ্ধ এটা সত্য সাপেক্ষিক গুরু নামত এটা বিশেষ ক্ষেত্রে এগুলো নিয়ামত এরপর আর এগুলো নিয়ামত থাকে না এটা নিয়ামতের দ্বিতীয় নম্বর কথা প্রথম কথা কি বলছি প্রথম কি বলছি হ্যাঁ নিয়মগুলো করবেন এগুলো খেয়াল রাখবেন খুবই ইম্পর্টেন্ট কথা এগুলো মানে এ ধরনের কথা অনেক ইম্পর্টেন্ট কথা দ্বিতীয় হচ্ছে এটা হল সত্য সাপেক্ষ সত্য সাপেক্ষ এগুলো নামত অনেক সময়গুলো এগুলো হয় না অনেক সময় এগুলো নিয়ামতের ব্যারিজ হয়ে যায় স্ত্রী অনেক সময় নামত অনেক সময় দেখা যায় যে স্ত্রী বড় ধরনের আজাত বড় ধরনের সমস্যা আর স্ত্রীর কারণে যার যাওয়ার কারণ হয়ে যায় স্ত্রীর কারণে অনেক লোক আছে সে তার ইচ্ছা নেই ঘুষ নেওয়ার ঘুষ খাওয়ার কিন্তু সেই স্ত্রীর কারণে গুষ্টি এবং আমাদেরকে বলেছে আমাদের কাছে করেছে স্ত্রীর কারণে বাধ্য হয়েছে এমন স্ত্রীও রয়েছে এক লোক সুহান নাম দিয়েছে সুবাহ কথা কথা সুবাহ আল্লাহ বলে মধ্যে যাতে গিয়েছিলেন বাংলাদেশে দাঁড়িয়ে দেখার পর রাত্রিবেলায় সে স্ত্রী দাঁড়িয়ে সমস্ত দাঁড়িয়ে গুলো হলক করে দিয়েছে সেই জন্য এই জন্য সবচেয়ে সাপেক্ষে নামত তৃতীয় নম্বর হচ্ছে দুনিয়ার সমস্ত নামত লিমিটেড সীমার মধ্যে সময়ের মধ্যে সীমাবদ্ধ তখন আপনার বিবেচনা আপনার বেম আপনার চিন্তা এই কথা আসতে হবে যে প্রত্যেক আমার কাছ থেকে চলে যাবে কোন আপনার গায়ের পোশাকও আপনার কাছে স্থায়ী নেই কিছুই স্থায়ী নেই এ কারণে আল্লাহ তারা কোন জিনিসকে স্থায়ী করেন নাই মানুষের সমস্ত নামত পৃথিবীতে হচ্ছে টাইম লিমিটের সীমাবদ্ধ সময়ের জন্য সীমাবদ্ধ কিন্তু আশা করি কোনোদকে আল্লাহবুল আলম সময়ের জন্য সীমাবদ্ধ করেন নাই রিভু আখ্যাট নয় সময়ের জন্য এটা একেবারে সিরস্থায়ী নামত মানে আপনার প্রত্যেকটি আমদকে সেখানে সিরস্থায়ী করা হয়েছে সব জামত শিরস্থায়ী আল্লাহর আখাতে মধ্যে সমস্ত নামতকে সমস্ত নামত শিরোস্থায়ী মানুষের হায়াত কে মানুষের জীবন সব কিছু কাছে কেন এই জন্য এই জন্য করেছেন যেহেতু জীবনটা আছে অনন্ত জীবন এই জন্য অনন্ত জীবনের প্রত্যেকটি জিনিস কি আল্লাহ সুবাহ অনন্তকালে যেহেতু দিয়েছে স্থায়ী করে দিয়েছে আর পৃথিবীতে সেটা আল্লাহ রবাহিন করেনি যেহেতু আল্লাহ রবিন এই পৃথিবীতে মানুষকে চান না যে মানুষ এই পৃথিবীতে বসবাস করবে এটা বুজুগ অথবা অলি তথাকথিত অলি এরা কিন্তু পাওয়ার কোন সুযোগ নেই কেউ এগুলো পাবেন না এগুলো তৃতীয় নম্বর পয়েন্ট নিয়ামত সন্দকে নিয়ামত সিম্পকে চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হলো আল্লাহর শুভান যে কোনো সময় আপনার কাছ থেকে এই যে কোনো সময় দিতে পারেন যে কোনো সময় নিয়ে যেতে পারেন এটা শুধু যে খরচা বরং এটা আল্লাহ রব্বুল আলমিনের অধিকারের মধ্যে রয়েছে যে কোনো সময় চিনিয়ে নিতে পারেন যে কোনো সময় আপনার দৃষ্টিশক্তি চলে যেতে পারে হার্ট বিকল হয়ে যেতে পারে চোখ বিকল হয়ে যেতে পারে আপনার অন্য নামত চলে হয়ে যাবেন আমরা কি মানে ইরাকে মানুষ কি চিন্তা করেছে যে তারা রাস্তায় একটা মানে নিজে চালায় আরেকটা স্ত্রীর জন্য আর একটা জন্য আরেকটা আমরা খালি থাকবে দু তিনটা মানে বসে থাকে তারা মনে করতেছে এটা আমাদের জন্য খুবই সাধারণ বিষয় এর কোনো ব্যাপার না ঠিক ইরাকের লোকেরও কিন্তু চিন্তা করে নাই কিন্তু বিক্ষোভে আস্তে বিক্ষোভ ভিখারি হয়ে গিয়ে হঠাৎ এরা শেষ পর্যন্ত না খেয়ে অনেক মারা গিয়েছে অনেক নিজের স্ত্রী সন্তান থেকে লাভ করতে পারে নাই অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে এরা আল্লাহ রা ইচ্ছা এই নামগুলি আল্লাহ তারা যখন ইচ্ছে তখন এটা বেশিরভাগ সময় আবার থেকে এই জামতগুলো ছিনিয়ে যখন মানুষ আল্লাহ রব্বুলাহামিন অবাধ্য সীমালম্বন করে আজ আজাব তখনই সেই সম্প্রদায়ের প্রতি হালাল হয়তো সম্প্রদায়ের উপর আজাব আসে মানে অবাধ্যায় নিজেকে লিপ্ত এটা হলে আমরা বলছি যে নামত আল্লাহ আব্বুল আলহামী দিয়েছেন এই জন্য যে সময় চিনি নিতে পারেন এই জন্য আল্লাহ বাধ্য করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তারা নিয়মের শক্তি আদায় করার জন্য আপনি মনে করতে পারেনা যে এই নিয়ম যখন পেয়েছি আর কি আমি তো পেয়ে গেলাম আমি তো পেয়ে গেলাম না ব্যাপারটা এমন না এটা হল পৃথিবীর সমস্ত নিয়মের ক্ষেত্রে নিয়ম ছাড়া সেই নিয়মটা কি আল্লাহ আব্দুল আলহামীন একটা নিয়মকে একটা পরিপূর্ণ নিয়ামত হিসেবে দিয়েছেন সেটি হচ্ছে ইসলাম হেদায়ের নিয়ামত আমরা যে বিষয় আলোচনা শুরু করেছিলাম এটি কিন্তু পরিপূর্ণ তবে এই নামতের মধ্যে আল্লাহ রা বান্ধা যদি আল্লাহ তারা সাথে অবাধ্যতা লিপ্ত হয় তাহলে আল্লাহ তারা চিনিয়ে নিতে পারেন সব সময় দোয়া করতেন আল্লাহ আলহুদা তো না আল্লাহ আমি আপনার কাছে চাই হেদায়ত করেন হেদায়তের কোন অভাব আছে কিনা তা হেদায় অভাব ছিল কিনা তাহলে হৃদয়ত যাচ্ছেন এরপর আর আমার কাট নেই এই জন্য আল্লাহ সুবান আমাদেরকে কোরআনে এটাও শিক্ষা দিয়েছেন এই ধোয়া শিক্ষা দিয়েছেন রবির বানা পরীক্ষার সম্মুখীন হওয়ার পর ওই বান্দা টিকতে পারে না হেদায়ের থেকে মাহরুম হয়ে যায় বিভিন্নভাবে পরীক্ষা আল্লাহুল আলমের সম্মুখীন করেন সবচেয়ে বড় পরীক্ষা যেগুলো সেগুলো হচ্ছে কয়েকটি নিয়াম আছে যেগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি করেছেন আর যাকে সম্পদীয় আল্লাহ আবুল্লাহ আহমেন তাকে মেহবানি করে ক্ষমা করে দিয়েছে আপনারা কি বলতেছেন কারণ তার কঠিন পরীক্ষা নেই আব্দুল আব্দুল রহমান আব্দুল রহমান বলি রাসুল্লাহ সেটা কিভাবে অভিযান তোমার সম্পদের সমস্ত হিসাব মানে কষতে কষতে শেষ পর্যন্ত অবিন্দা তোমার আগে জাননাতে প্রবেশ করে গেছে কারণ এই মহাকে দেখায় না যার এই মহা অন্তরের মধ্যে বৃদ্ধি পেয়েছে দেখা গিয়েছে সে শুধু এইদিকেই দাবিত করছে এটা আমার একটা বিষয় যে परीक्षा सम्पद के मानते हम समस्त रेप सम्पद के आरप कर उपस्थापन कर समस्त नबीरा उपेक्षा करबीम मध्य रही है केवल मत कर नबीरा इगनोर कराम सब्यस्त आदि मध्य সবগুলো একসাথে দেওয়া হয়েছে আসমান যুগে তত সম্পদ আছে সবগুলো একসাথে দেওয়া হয়েছে তখন আসল উল্লাহ সালাম এটাকে গ্রহণ করেন নাই গ্রহণ করেন এই গ্রহণ করেন নাই কিন্তু এই পরীক্ষা অত্যন্ত কঠিন এই পরীক্ষা অত্যন্ত কঠিন সোলামান আলী ইসলাম এই সম্পদকে গ্রহণ করার পরে প্রথমে মনে করেছিল যে বিষয়টি খুব সহজ ছিল মনে হয় খুব সহজ একটা বিষয় গ্রহণ করলাম কিন্তু পরে দেখি যে এত কঠিন কাজ হাত দিলাম তখন কেমনি এভাবে বলতেছে আমাকে তো এমন অবস্থা করে দিয়েছে যে আমি কি আল্লাহ তারা কৃতজ্ঞ বন্ধা হবো সুখী আদায় নাকি কুকুল করবো কৃতজ্ঞ হবো এটার মুখোমুখি হয়ে গিয়েছি সুতরাং এটা সহজ নয় আসলে যারা এই পথে পথ অনেকে অনেক হালাল হারামের বিষয় রয়েছে হকুকের বিষয় রয়েছে অন্যের হকের বিষয় রয়েছে আল্লাহ আব্বুল আহমিনের হকের বিষয় রয়েছে আল্লাহ রাস্তায় ব্যয় বিষয় রয়েছে তারপরে जी सम्पद रही सम्पर क्षेत्र सत्यार इंसाफ करते हैं कि नापर क्षेत्र विभ्रांत होल मियाम क्यों रसुल्लाम एक हादीचर मध्य प्रशंसा कर যারা সম্পদের মাধ্যমে আল্লাহ রাস্তায় ব্যয় করে সত্যিকার কিন্তু এটা কঠিন বিষয় পরীক্ষার বিষয় এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এটা প্রথম পরীক্ষা পৃথিবীতে এই মান্দার জন্য এটা বড় কঠিন পরীক্ষা এবং প্রথম পরীক্ষা আমি তো কিছু সম্পর্কে পেয়েছি বলছি বুঝে দিলাম এই যথেষ্ট হয়ে যাবে আসলে কি হবে কিনা বুঝাতে হবে তাকে আমার নয় তো আমি ফতুয়া হবে অনুপাতি আমার আমার পাতবার সাথে আমার বক্তব্যের সাথে সামান্য সম্পর্ক নেই হচ্ছে একদম আলেম না বুঝে দেখি যে একটা হিসাবে চক তৈরি করেছে সেটাকে আপনারা দেখছেন কিনা থেকে চক তৈরি করেছে কিছুই জানা না পয়লা খানে যারা তারাই দেশে ফতুয়া দে তার কারণে সতের মধ্যে দেখি যে মানে এই এই সম্পদের হিসাব করবেদিনাতে আমি একবার মানে পেয়েছিলাম অনেক টাকার মালিক মদিনাতে এক কারণে তার কাছে দেখাত সম্পর্কে আলোচনা করার প্রতি আমার তো দেখাত আসে না কারণটা কি তখন বললো যে আসার কারণ হচ্ছে মানে আমার এইভাবে এইভাবে ঋণ সব তার কারণ জাকাত আসে ধরুন আমি সম্পর্কে আসলে আমাদের এই লোকগুলোর কনসেপ্ট মানে এখন ভালো সঠিক নেই এখনো যা হালত রয়েছে মূর্খতা রয়েছে তখন একবার সমস্ত ব্যবসায়ীদের একসাথ করে জাকাতের উপর একটা আলোচনা দিলাম আলোচনা দেওয়ার পর ব্যবসায় মানে সবাই এবার আমাকে বললো যে আমার তো জাকাত দিয়ে আসলে আমরা আসলে তাহলে তোমাদের যে পরীক্ষা হয়েছে পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেনা হিতায়তলাভ করতে পারলেনা না হল প্রথম পরীক্ষা হিতায়ত বড় ধরনের পরীক্ষার মধ্যে এটা একটা বড় পরীক্ষার নাম দিই না এটা একটা প্রথম পরীক্ষা এই এখানেই মানে প্রথম লোক যারা উত্তীর্ণ হতে পারে নাই তারা তো তাদের অন্তরকে আসলে পরিচ্ছন্ন করতে পারে নাই তারা সম্পদের সাথে আপনি বলুন সম্পদের সাথে অন্তরিক সম্পর্ক আছে না হ্যাঁ আসছি আমরা তো মানুষরা মোহাম্মদের মধ্যে বলছে স্যার সম্পদ তোমাদের কাছ থেকে আল্লাহ গ্রামীণ জীবন কেন এই মাধ্যমে তো তোমাদের অন্তর গুলোকে পরিচ্ছন্ন করা হবে বিদ্বেষ মুক্ত করা হবে সম্পদের মহাটা মহটা মানুষের অন্তরের মধ্যে অনেকগুলো রোগ সৃষ্টি করে তার মধ্যে সবচেয়ে বড় রোগ হচ্ছে বিদ্বেষ আর করে অন্তরকে একমাত্র সম্পদের মহা থেকে মানুষদেরকে মুক্ত করার মাধ্যমে সফলতার মানদণ্ড হিসেবে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে মুক্ত হওয়া সম্পদের যে মহা মুক্ত হওয়া আমরা এটা আজকে আলোচনা শুনে কিন্তু বলছি ম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো সন্তান সন্ততির মাধ্যমে আমরা অনেকেই পরীক্ষার মুখোমুখি হয়েছি আমি আগেই বলেছি যে এই শব্দ আমদে মূলত তখনই হলে আমি যখন এই সন্তানকে আপনি সত্যিকার অর্থে একটা র্যাক সন্তানে পরিণত করতে পেরেছেন এটা আপনি আমি সকলকে হিসাব করতে হবে সকলকে বিবেচনা করতে হবে আমি আমার সন্তানকে আসলে কি কি তৈরি করেছি মানে করেন আপনার কাছে আমি কিছু ছোট মনে করেন বাচ্চা দিলাম মানে বাসুর দিলাম গরু বা ছাগলে বাসুর দিলাম দিয়ে বললাম যে এগুলো লালন পালনের দায়িত্ব আপনাকে দিলাম এগুলো ঠিক মতো আপনি বড় করেন এরপরে বছর পরে দেখি যে তেমনি একটা মারা গেছে একটা অসুস্থ একটা চোখ কানা হয়ে গেছে মানে কোনটা ঠিক নেই তাহলে আপনি কি লালন কি দায়িত্ব পালন করলেন এগুলো আল্লাহ পক্ষ থেকে আমার দেওয়া হয়েছে বলল যে এতদিন পর্যন্ত তো আমি কথা বলতেছিলাম যে আপনি যেই হজ করতে এসেছেন আপনার কি হজ ফরস কবে বলতে পারবেন বলে তা আমার বিশ্বাস যে অনেক আগে হজ ফরস হয়েছে এতদিন পর্যন্ত করলেন না এখন এই বয়সে কিভাবে আপনি হজ করবেন আমি নিজে যেখানে হজ করতে কষ্ট পাচ্ছি কোন যে আহকামটা সাথে যাচ্ছে আর হজের আকামটা কোনো পালন করা কঠিন তখন বললেন যে ওই যে সমস্ত দায়ী দায়িত্ব পালন করেছে আসছি কি দায়ী দায়িত্ব পালন করেছে মানে ছেলেদেরকে বড় করেছে মেয়েদেরকে বড় করেছে মেয়েদেরকে বিয়ে দিয়েছে ছেলেদেরকে বিয়ে দিয়েছে একটা দায়িত্ব আমরা পেয়ে গেছি কেবা কারা আমাদেরকে এটা দিয়েছে কিন্তু এরা কি এদেরকে হাইওয়ার হিসেবে তৈরি করছেন না মানুষ হিসেবে তৈরি করছেন এদের কি পশু তো পশু হিসেবে বলা করছেন না মানুষ হিসেবে বলা করছেন এই প্রশ্নের উত্তর দিলে করতে গেলে তবে দেখা যাবে সত্যিকার সন্তান থেকে মানুষ করেন বলা হক যেটা সেটাই আদায় আমরা বলা হক তার উপর তা জ্ঞান দেয়া সেটাই দিই নেই অ্যানিমেশনে তাকে জ্ঞান ছিল সেটা আমরা তারপর আমার উপর যে ফরাজ কাজ করি সেটাই আদায় করিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং হেটাই থেকে মাহরুম হয়ে যাচ্ছে যে পরীক্ষার মুখোমুখি হয়ে দেখা গিয়েছে যে যাকে যে সন্তান পেয়েছে সে কারণ আল্লাহ আলম কোর্টে কেমন দিন যারা আপিল করার মতো অভিযোগ করার মতো বা কেস করার মতো যারা অধিকার পাবে তারা হচ্ছে সন্তানরা সন্তানরা বিরাদের বিরুদ্ধে কেস করবে অভিযোগ করবে পরিবেশ থেকে তারা শিক্ষা গ্রহণ করুক পরিবেশ থেকে কি শিক্ষা গ্রহণ করেছে পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করেছে কাপড় দেওয়া যাচ্ছে না এই শিক্ষায় শিক্ষিত করে যখন আমাদেরকে কোন পদমর্যাদা দিয়ে থাকেন সম্মান দিয়ে থাকেন আমরা কোন পদমর্যাদা পাওয়ার পরে আমি মনে করি যে আমার ছে বড় আছে কোন একটা চেহারা বসতে পারলে তিনি মনে করেন যে সামনে যারা আছে এরা তো অধিকাংশ মনে হয় মানুষের মতো আমি আমি যেখানে হতো সেখানে খোদ্ জিমার আর জানে তো একবার খোদ্ দেওয়ার পরে খোঁদ নিজেই উঠে আসলেন সে আমাকে রহমান সালামজি বললেন যে আমি যাচ্ছি যে আপনি আমার এমবাসি তে মানে এখন থেকে মানে কাজ আমি এই কাজ করবো না দেখা যায় যে তারা একটা পোস্ট পেয়ে গেলেও মনে করেছে আর বাকি যারা আছে নিচের দিকে এরা সব হাইওয়ান মানুষ কিনা এটা যদি যে আচরণ করে আমি আচরণ দেখেছি সরকারি কর্মকর্তাকে আমি আচরণ দেখেছি আমলাদের আচরণ আমি দেখেছি আমার মানে শিক্ষা হয়েছে সেটা হলো আমাদের এক বন্ধু যে দুর্জাতের চাকরি নিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে নামাজ আল্লাহকে যদি জানে না কোন সময় এগুলো সম্পর্কে শুনেও না জানেও না এদেশে বহু লোক আছে দেখে যে কালো বড় ধরনের গিরাপ লাগানো কি জিনিস তার হাজি সাহেব প্রশ্ন করতেছেন যে এই যে কালো গিরাপ লাগানো এটা কার কবর কবর সাথে এমন সম্পর্ক আমরা বের করে নিয়েছি যে তার জন্য নিঃসন্দেহ এটা হয়তো কি হইতে পারে কারো না কারো কবর হইতে পারে বুঝছেন বলছেন কি অদ্ভুত ঘটনা কি আগ্রহী ঘটনা আশ্চর্যজনক ঘটনা যে মানুষ এই বিবেচনায় চলে গিয়েছে কারণ হেদার থেকে এত দূরে হেদার থেকে এত দূরে তার বসে গিয়েছে যে লোক ও কথা কিছু না জেদ্দায় গিয়েছে এই লোক কাজ করার জন্য সে নিজেই করেছে সে আমাকে ঘটনা বর্ণনা করেছে জেদ্দায় যাওয়ার পরে এই যে মধ্যে সেখানে কাজ করতো এয়ারপোর্টের সবচেয়ে বড় টেবিল টুবিল এখানে লাইট নেই যেখানে গেছে লাইট নেই বাঙালি লাইট নেই কেন ওই লাইট এটা নষ্ট হয়ে গেছে খবর দিয়েছে এ লোক আসনে লাইট তৈরি করা লাইট নষ্ট হয়ে গেছে খবর দিবে কাকে খবর দিয়েছি সে আসনে লাইট কোথায় আছে তখন বললাম যে আমি আল্লাহ আল্লাহর পশম সেদিন থেকে আমি বললাম যে ইসলাম আসলে এটাই ইসলাম মানুষদেরকে সত্যিকার মান দিয়েছে ওই সেদিন থেকে আরম্ভ করে আমি মানে কোরআন এবং হাদিস এবং ইসলামের আমি নামে অন্য কিছু আমি বুঝতে পেরেছি যে মানে তারা আমি একজন সাধারণ কর্মচারী সাধারণ কর্মচারীরা এখানে যারা যে পোস্টের কর্মচারী এই লিস্টের মধ্যে আমার মানে শুধু চা আনা না ইত্যাদি আর সেখানে মদির কাঁধের উপর উঠে মদির বলতেছে যে আমাকে আমরা তারা যখন খারা নিয়ে আসে আমরা একসাথে বসি খাই যখন তারা নাস্তা করে আমরা একসাথে বসি নাস্তা করি অথচ আমরা আমার এক সমাজ এমন এক আমলাতান্ত্রিক সমাজ চালু করেছি যেখানে আমরা মনে করি যে আমাদের অধীনে যারা চাকরি করে मानूषी मूलत सत्य कथा मानूष मैं बड़े परीक्षार मुखोमुखी हमें परीक्षार मुखोमुखी हमें सत्य हिदायत माहरूम हो जाब यह हिदायत लाभ करें आगे हिदायत पथे समस्त परीक्षा गुलासे अपना के परीक्षा परीक्षार मुखोमुखी हूँ বড় বড় পরীক্ষাগুলো আলোচনা করার পরে আজকের যে আরো বিষয় সেটা হচ্ছে হৃদায়তের মূলত কতগুলো আসবাব রয়েছে এক নম্বর যে বিষয়টি আমরা হৃদায়ত লাভ করার জন্য হল আত্মগত আপনি গুণা করতেই থাক আছেন করতেই আসছেন তাহলে তো হৃদায়তের কোন পথ নেই কোনো ব্যক্তি হৃদায়ত লাভ করতে পারবেন এতক্ষণ পর্যন্ত সেই থেকে নিজেকে মুক্ত না করবে আর ঘুড়া থেকে মুক্ত করার একটাই পথ একটাই উপায় ঘুরা থেকে বাঁচার আর কোনো পথ নেই সেটা হচ্ছে আপনাকে অবশ্যই তবা করতে হবে ফিরে আসতে হবে আল্লাহ রাবুল আলমিনের কাছে এই কাজটাকে আল্লাহ রবুল আলমিন এত বেশি পছন্দ করেন যে আল্লাহ সুবান হয়ে তারা এর ছো বেশি পছন্দ কাজকে এত বেশি পছন্দ করতে পারেন না কারণ আপনার যদি কোনো জিনিস হারিয়ে যায় আমার যদি কোনো জিনিস সারিয়ে যায় এটা আবার ফিরে ফেলে আমি যেভাবে খুশি হই ফিরে পাওয়ার পর যেভাবে খুশি হই ঠিক আল্লাহ আমি যখন আল্লাহ বান্দা আল্লাহ নাফর মানিতে মানে মজগুল হয়ে যায় নাফর মানিতে ইচ্ছা হয়ে যায় নিজেকে নাফর মানি দিকে ঠেলে দেয় আবার যদি নাফর মানি থেকে ফিরে আসে আল্লাহর দিকে আল্লাহ তালা এর চেয়েও বেশি খুশি হই অনেক বেশি খুশি হন মূলত হৃদায়তের প্রথম পথ হচ্ছে একটা সেটা বলো আচ্ছা আল্লাহ আল্লাহ তালার দিকে তবা করা কোন ব্যক্তি যদি না করে যে আল্লাহ আলমিন তার দিকে তাকে হৃদায়ত দিয়ে থাকেন যে আল্লাহ আব্বুল আলমিনের পথে করতে পারত তখন ফিরে আসেন এখানে হৃদায়তের আমরা একটি হচ্ছে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহবুল্লহমিন পক্ষ থেকে পদ্মাকে ভালো কাজ করার জন্য যে তৌফিক দিয়ে থাকেন সিদাকে বুঝিয়েছেন আর কি যে হৃদায়ত দ্বারা পণ দেখানো কেউ বোঝানো হয়েছে আপনাকে আমি পণ দেখিয়ে দিলাম কি পণ দেখিয়ে দিলাম আপনি এখান থেকে এভাবে এভাবে গেলে দেন বাম দ্যানব্যাম তারপরে সামনে গেলে আপনি কোথায় পৌঁছে যাবেন আপনি আপনার ওই যে গন্তব্যের কথা বলছেন সেখানে পৌঁছে যাবেন কিন্তু পরে পথে যতগুলো মর পড়বে মরে গিয়ে শান দাঁড়িয়ে আছে ওয়াল্লি বা প্রত্যেক দরজার মধ্যেই শয়তান দাঁড়িয়ে আছে প্রত্যেক মরে গাড়ি কে দাঁড়িয়ে আছে শান দাঁড়িয়ে আছে শয়তান দাঁড়িয়ে আছে কিন্তু শৈতানের ছবি নিয়ে দাঁড়িয়ে রেখে ছবি দাঁড়িয়ে আছে না শৈতান উদাহরণ দিচ্ছি আর কি উদাহরণ দিচ্ছি এই আকৃতি আপনি তো মনে করেন যে কিরি একটু সুন্দর মানুষ মাথায় পাগড়ি এগুলো কি বলতেছে আসুবিদি আহ তাকে এবং আমাদেরকে হৃদায় করুক এত বিভ্রান্ত লোক দুনিয়াতে আছে আমি জানতাম না তারা আলোচনা শুনে এখন বুঝতে পেরেছি যে এত লোক পৃথিবীতে আছে আল্লাহর দিল জন্য এত কঠিন জগন্যতম লোক আছে নজ্লাহি মানে এত নিকৃষ্ট কথা মানুষ বলতে পারে সেখান তার মতো একজন লোক দাঁড়িয়ে আছে এখন আপনাকে তো সে সুন্দরভাবে বুঝিয়ে পিছনে দিকে নিয়ে যাবে আপনি যেতে চাই সোজা আপনার সোজা আপনি চলে সামনে গিয়ে দেখছেন মানে গাওয়ার জাফরের মতো লোক আসলে এই দিনে বলতে পারলো আমি জানি না তাকে আল্লাহ করে দুজনের সামনে আমি বলতে আমার পরিচয় ছিঁড়ে যেতে চাই মিথ্যা কথা কিভাবে আমি এত মিথ্যা কথাকে একজন লোক বলো আপনি মনে করেন ইমানদার ব্যক্তি আসলাম ইসলাম বলতে চাই আলমগুলো কিন্তু সে মিথ্যা হতে পারে না কি জানি না আমার বুঝে আসে না আমি অত্যন্ত মর্মাহত হয়েছি যে এই দুজন লোকের কথা শুনে মানে আমার হঠাৎ করে মনে হয় যেন বিবেক শূন্য হয়ে গিয়েছে আমাকে কি বলতেছে মিথ্যা কথা মানুষ এভাবে বলতে পারে তো গোটা উমাস যদি এভাবে দায়িত্ব থেকে মাহরুম পাওয়া যায় হেদায়িতের পর যদি হারিয়ে যায় তাহলে কেন কোথায় ফেদায় কোথায় গিয়ে আমরা হেদায়তায় আহ্বান করবে কোনো মনে হয় দুজনের নাম আমরা উদাহরণ দিচ্ছি আমি কিন্তু না এই ধরনের রাস্তা রাস্তা এই ধরনের ব্যক্তিরা দাঁড়িয়ে আছে এবং আপনি তো যাচ্ছেন সোজাপথে সবার মানুষ আপনাকে দেখে আপনার ওই নিয়ে চলে যাচ্ছে আপনি মনে করছেন আপনি গন্তব্য দিকে যাচ্ছেন গন্তব্যের দিকে আর এই কারণে আসলে হৃদায়ত লাভ করা কঠিন হয়ে গেছে হৃদায়তক্ষণ পর্যন্ত আল্লাহ এই পথ এটা হচ্ছে পথ দেখানো মানে এই পথ দেখাই যেতে সুস্থ হবে না বরং এই পথে তাদেরকে নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ কাছ থেকে তফিক লাভ করতে পারবে ততক্ষণ পর্যন্ত সে আসলে পারবে এই জন্য শুরু হয়ে যায় এই এতটুকু তুলে যথেষ্ট হবে না যে আপনাকে আমি একটা বই দিয়ে দিলাম আল্লাহ আপনি এই কারণেই কোরআন নাচিল করেছেন যুগে যুগে কিতাব নাচিল করেছেন কিতাবের সাথে নিবি কূরণ করেছেন যথেষ্ট ছিল কিতাবের মাধ্যমে যথেষ্ট ছিল কিতাবের বক্তব্য মানুষ বুঝে উল্টা পাল্টা বুঝে যাবে যেভাবে লোকরা বুঝে আসবে আল্লাহ বুঝছে আমাদের ধারের কাছে এতটুকু বুঝে অংশে যেত সেভাবে কোরআন কারিমকে না বুঝে অন্যভাবে বুঝে যেত এই সাথে নদীয় ভাঙ্গা সুন্দরকে প্রেরণ করেছেন কোরআন গ্রুপ বের হয়ে গেছে আপনি জানেন কিনা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গ্রুপ হয়েছে এরা এদের কাছে কি আছে লাল ধাতু আছে লাল ধাতু পয়সা ডলার বুঝতেছেন স্বর্ণার বলা হয় আর পিছনে এই লাল ধাতুর যাদের কাছে আছে তারা থেকে কিনে নিয়ে যাচ্ছে আর হৃদায়তের থেকে মানুষ অন্যদিকে হৃদয়তের বিনিময়ে তারা বিভ্রান্তিকে কি করেছে প্রয়োগ করে নিয়েছে তোরা দুই অর্থ হইতে বিক্রি হয়ে যাওয়া অথবা কি নিয়ে দুটাই অর্থ কোরআন এটা দুটোই দুটোই অর্থ হয় তো এই জন্য এই লোকগুলো আসলে সেটাকে পরিবর্তে বিভ্রান্তিকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে যে বিক্রি হয়ে গেছে সব তাদের কাছে মানে এগুলো আছে এগুলো দিয়ে তারা মানুষদেরকে কিনে নিয়ে যাচ্ছে তারা বিভ্রান্ত করে ফেলতেছে হাজার হাজার মানুষদের মানে সব করা এখন আসি পাচ্ছেন আলিম বললেন এটা কি কি ব্যবসা ব্যবসা তারপরে এটা কি করে আরেকটা কি ব্যবসা আছে মানে এগুলো ব্যবসা ব্যবসায় মানে হাজার হাজার ন কোটি কোটি মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এখন যে আলো মানুষদেরকে হৃদায় থেকে মানে অর্থনৈতিক করতেছে সে কিভাবে আকৃতা দিক থেকে মানুষদের হৃদয় দিতে পারে সেখান থেকে পথ রুদ্ধ হয়ে যাচ্ছে এই কারণে আমরা যেটা বলতেছিলাম সেটা হলো হৃদায় শুধুমাত্র রাস্তা দেখিয়ে দিলাম আমি বললাম যে রাস্তায় চলে যান যথেষ্ট হবে যথেষ্ট হবে না অথচ এই জন্য রাসুল পরেইবঙ্গ রাসুলগান তারা টাকা পয়সা রেখে যান নাই কারণ আহমদাহ সাল্লাহ ইচ্ছে করলে তিনি অনেক টাকা রেখে যেতে পারতেন সেগুলো রেখে যান নাই ইন্দামা রাসুলা আইন তিনি আইন রেখে গেছেন আর এই আইন হচ্ছে মূলত শরীরের নিরঙ্কু শরীর করেছে এইটা নয় আর একজন বলতেছে কেন ব্যাখ্যা করতেছে যে কোন আইন হইতে পারে ফলে একজন লোকজন একটা পোদ্দার মধ্যে আমাদের উত্তরাচনা বলছে খোদ্দার মধ্যে কতিক সাহেব বুঝলেন না সেটা বলছে মুসলাহিদ ইস্তেহাদ করতে হলে ইস্তেহাদের জন্য সর্ত হচ্ছে যেটি বুঝতে আদিজ থেকে সেটা জানতে নাকি আমি নিজের ইস্তেহা ইস্তেহাত করবো তাহলে রক্ত পরিবর্তন করে দিবে আদেশের অর্থ পরিবর্তন করে দিবে আমার তো অতিরিক্ত কারণ নেই কারণ এই পদ্ধতি জন্য লোক ঠিক সুতরাং এতটুকু যথেষ্ট আমার জন্য যে আমি এই তাদের অনুসরণ করবো হৃদায়তের জন্য ইত্তেদা সত্য হৃদায়তের জন্য একদাস এবং সত্য বাহদাস এবং একদার মধ্যে হৃদায়ত নেই সৃষ্টি করা অথবা নতুনত্ব আনায়নের মধ্যে কোনো ধরনের নেই এটা এটা স্বচ্ছি অনেক আয়াত মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে একজন আমাকে সে কোরআন অর্থ আসলে বুঝে নেই বুঝেছি দুনিয়ার তো কথা তাহলে আমি মানে গুরুত্ব দিয়ে বলেছেন যে দুনিয়ার অংশটাতে তুমি না যাও আবার সেখানে কথা আগে উল্লেখ করেছেন তা এই মনে অর্থ করে গুরুত্ব বুঝানো জন্য বলছেন বরং আল্লাহ তালা বলছেন এই আয়ের মধ্যে দুনিয়ার গুরুত্বকে আল্লাহ তালা এত কম দিয়েছেন যে দুনিয়াকে দুনিয়ার জন্য উল্লেখ হবে নাসিব ডাকা নাসিব হচ্ছে তোমার যে বণ্টিত অংশ নাসিবের অর্থ কি বাঘে যেটা পেয়েছেন সেটাকে বলা হয় मानस्रांतरण विभ्रांति पथ अनेक जरा बुझे पथ देखिए पथ देखार मध्य नजर आल्लादाय তারা এই একদম লোককে এই পথে সোজা টেনে নিয়ে গেছেন একেবারে জানলাত পরছে তো জানাতে শুয়ে পড়ছেন নিয়ে গেছেন কিনা জানাতে ঘোষণা দিয়ে দিয়েছেন তাদের সুতরাং আমরা যদি ওই ওদের অনুসরণ করতে পারি তাহলে কিন্তু এই পথে আমরা মানে যথাযথভাবে পৌঁছতে পারবো আর যদি সেখানে না যেতে পারি সেই অনুসরণ যদি আমরা করতে না পারি তাহলে এই পথে আমরা আসলে যথাস্থানে যেতে পারবো না এটা আমাদের খেয়াল রাখতে হবে এখন প্রথম কথা হচ্ছে যেটা সেটা হল আর্থিক আল্লাহ আল্লাহ আব্দুল আলমিনের কাছে তবা করতে হবে প্রত্যাবর্তিত হতে হবে ফিরে আসতে হবে সম্পর্কে আপনারা জানেন এবং এই বিষয় সম্পর্কে আমার মনে হয় এখানে আলোচনা হয়ে শুধু আমি এতটুকু বলব যে আল্লাহ শোভান হয় কাছে প্রত্যাবর্তিত হতে হলে প্রথম আপনাকে সমস্ত কাজ থেকে ফিরে আসতে হবে তবা করতে হলে মূলত থেকে ফিরে আসতে হবে আর হৃদায়তের জন্য পূর্ব শক্ত হচ্ছে গুনা থেকে আপনাকে প্রত্যাবর্তিত হতে হবে সুতরাং প্রথম পথ হচ্ছে তবা এই জন্য আল্লাহ সুবান তাকে হৃদায়ত দেন আল্লাহুল্লাহ আমিন যে আল্লাহুল্লাহ আমি ফিরে আসলো আর যে কুচ্ছে মধ্যে আল্লাহ সুবানা বলেছেন যে আল্লাহবুল্লাহ আহিনা যখন তবা করে সেই মুসলের তিন নম্বর হাদিস কেটে কিতাব প্রত্যেকটা মানে দেখতে পেন কিতাবের কারণে আল্লাহ আব্দুল্লাহ ওই বন্ধার ছেড়ে বেশি খুশি হন যে বন্ধা কোন একটা মরুভূমির মধ্যে মরুভূমিতে সফর করতেছিল সফর করার সময় অত্যন্ত ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে সে কোন না কোনো একটা স্থানে ঘুমিয়ে পড়ছে মরুভূমি কোথাও আশেপাশে কোনো জনবল নেই মানুষ নেই জনশূন্য একেবারে মরুভূমির মধ্যে ঘুমিয়ে পড়ছে ঘুম থেকে উঠে দেখে তার গোড়াও নেই যে বাহানে করে সে এসেছে সেটা নেই তার যে পানি আছে খাবার দাবার আছে এগুলো কিছুই নেই সব হারিয়ে গেছে তখন তার অবস্থা কি হবে তখন সে মারাত্মকভাবে হতাশ হয়ে গেল যে আমার তো এখন নিশ্চিত মৃত্যু সামনে আর যাওয়ার কোন সুযোগ নেই আমার বাহানা নেই আমার খাবার এই চিন্তার মধ্যে সবার ঘুমিয়ে পড়ব ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে জেগে উঠে দেখে যে তার বাহনা ঠিক আছে তার কাছে তার খাবার দাবার যা আছে সব ঠিক আছে বুঝলি স্যার যখন দেখলো যে এভাবে খাওয়া দাওয়া ঠিক আছে তখন এত বেশি আনন্দিত হয়েছে যে আল্লাহ আবাহিনকে লক্ষ্য করবে আল্লাহ আল্লাহ তুমি আমার ওলাম আর আমি হয়েছি তোমার এই রকম খুশি হন যখন বান্দা আল্লাহুল্লা আলমীর কাছে তবা করে ফিরে আসেন সুবাহ বান্দা যখন তবা করে আল্লাহ রব্লুল্লাহমিনের কাছে ফিরে আসেন কারণ আল্লাহ সুবাহ তারা এই বান্ধা সৃষ্টি করেছেন অত্যন্ত আদর করে এইগুলো করার জন্য নয় মধ্যে অগ্নিকান্ডে শাস্তি দিয়ে আল্লাহ তারা তামাশা করবেন ব্যাপারটা এখন কিনা জানে আর এই জন্য সৃষ্টি করেন নাই সুতরাং আল্লাহ আবুলহমিন এদিকে জানাতের জন্য এদিকে সৃষ্টি করেছেন আল্লাহ আবুল যাওয়ার জন্য আর যদি এই সৃষ্টি জগতের যত মাখলুক আছে তার পর্যন্ত সমস্ত মাখলুকে আল্লাহ আবুল তার হক দিয়ে দেন এদিকে আল্লাহ আব্বুল নামত কিছু কমাতে পারবেন কিনা কিচ্ছু কমবে না সুতরাং আল্লাহ তালা কোন অভাব নেই যে কারণে আল্লাহ করতে পারে জানাতে দিবেন কিনা আর তাই না জাহালিমিন্ন করছেন আমি তোমার জন্য কে সমান করে দেব समान देना करबुली इन्साफ कर प्रथम पॉन्टी हिटअलबूल विषय अनेक दीर्घ कथा आलोचना पुरानी करीमर मध्य हदीसर मध्य जुटे तब विषय सम्पर्मी विषय सम्पर् आलोचना करबना शुद्ध द्वितीय पॉइंट जब द्वित नम्बर पथ हिस्स हिदायतर আল্লাহ মু অর্জন করতে হবে কারণ আল্লাহবুল আলমীম এর এই পথ বা হৃদয় এই পথ যদি আইন ছাড়া অর্জন করার চেষ্টা করা হয় তাহলে এই পথে আপনি যে কোনো সময় এই পথ থেকে বিচ্ছুত হয়ে যেতে পারেন এটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মানুষদেরকে পথ দেখায় অথবা যে ব্যক্তি কোনো পথে অতিক্রম করলো এই পথ সম্পর্কে জানে না যেমন আমাদের উত্তর পথে কিছু পথ আছে চিন্তা হয় চিন্তায় এখন যারা জলাফেরা করে তারা এই সময় থেকে কিন্তু যাদের যাদের এটা জানা নাই তারা নামার পরে ঠিক ওই দিক দিয়ে চলে যাচ্ছে এবং চিন্তা নিয়মিত হচ্ছে নিয়মিত কি হয়েছে চিন্তা হচ্ছে যদি ওই লোক আর পথে আর আসে নেই ফলে এই পথে তার চিন্তা হয়ে যাচ্ছে যদি সম্পদ চিন্তা হয়ে যায় টাকা যদি চিন্তা হয়ে যায় যদি আকৃত চিন্তা হয়ে যায় তাহলে তো আর ফিরে পাবনা তাহলে তো জন্য কঠিন পাই যাবে বিষয়টি এই এই চিন্তা থেকে বসার জন্য আপনাকে আপনার কি থাকতে হবে আইন আপনার থাকতে হবে যদি আইন না থাকে কোনো অবস্থাটা আপনি চিন্তা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না আল্লাহ সুবান এই আইনকে আলো নূর করেছেন আলো করেছেন হৃদায়ত এবং দরালত হৃদায়ত এবং বিভ্রান্তি সত্য এবং মিথ্যা এই মধ্যে মানে এই আলো দিয়ে আপনি কি করতে পারবেন ফারাক করতে পারবেন যদি কারো আইন না থাকে তাহলে সেই সত্যি কার আরো লাভ পারবে না এবং ফারাক করতে পারবে না এই জন্য আল্লাহ তারা নুর বলেছেন যাকে আল্লাহ হবুল এই নূরটুকু দিলেন তার আসলে আর কোন নূরই নেই আমরা অনেকে মনে করি যে মানে ছবি সুন্দর হলে তারচিক ভালো হলে মনে যে এটাই সবচেয়ে বড় নূর এটা আল্লাহ রবুল্লা আহমিন হয় কিন্তু সত্যিকার নূর হচ্ছে পার্থক্য করতে পারবে না ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে পারবে না আমি আগে যখন দেশে ছিলাম না তখন অনেক ব্যাপারে গিয়েছে অনেক পিসের সাথে দেখা হয়েছে অনেক মানে আরাম আসে কারণে দেখেছি যে খাওয়া দাওয়া করে মাানি চেহারা কিন্তু ভিতরে গিয়াটাই কি অন্ধকার মানে গুরুত্ব নেই যার কারণে ওই ইথিপ্রিয়া থেকে এসে আর হাবসি আর কাছে থেকেও মোহাম্মদ ইসলামের দায়িত্ব থেকে মাহরুম হয়ে গেছে বহুজন বহু আত্মীয় বহু বহু আত্মীয় দায়িত্ব লাভ করতে পারেন কারণ আসল নূর হচ্ছে যেটি আল্লাহ রব্লা আলমীর মাহকে দিয়ে থাকেন এই নূর থেকে যে মাহরুম হলো সে সত্যিটা কথা বলছি মাহারিপথ এখন মাহেবত পন্থী যারা আছে তারা মাহপথকে কিভাবে ব্যাখ্যা করেছে আর সুন্লা এর মধ্যে কি ব্যাখ্যা রয়েছে এটা আমরা একটু বলব কারণ হচ্ছে थी जरा मन मतलब गोपन रहस्य किसा महात महात रहस्य के बुझेना मार्भतः अब्बुल आलमी सम्पर्क अब्बुल आलमी सम्पर्क जो ब्यक्ति ना जा अब्दुल आलमी जोटुक मर्जादा कथा तुम मर्जादा दी जोटुक भय करते जोटुकु आल्ला अब्दुल्लाहम आदाय कर दाय करते आल्ला अब्दुल्लामी सम्पर्क और एक कारण्ला सबसे बेसि भय करा भय करते भय कर मात्रा हमारे जारा जत कम कम जार जो आय कम तीन कम्लायर मध्य बोले और मारे भारत सूर्य मध्य चार विषय मारे फिर नहीं मार्भर क्या हराम से विभ्रांत कथा তিনি আশীর্বর আছেন এখন যে আল্লাহকে জীবনে চিন্তা করেছে হয়ে গেছে এমন এক এক মৃদ দেয় মাঝে সকলে আল্লাহ একরকম নয় এখানে তো বই লেখক লেখক রহমতুল্লা সবার জন্য যে সমস্ত বই আমরা ইচ্ছা করলে বই লিখতে পারি না আমার একজন বলতেছিলাম যে মানে আর দুর্গত লেখে আমাকে জোর করে শুদ্ধ করানোর জন্য আমি তাকে বললাম যে ভাই আমার হচ্ছে সময় কম আর মানুষের হতে আমি শুদ্ধ করার জন্য আমি আমার কাছে ভালো লাগে না এতে আমার সময় নষ্ট হয় মানে যত যত সব গরম সবগুলো একসাথে মানে মনে করছে যে বই লিখলাম এমন লেখক রহমতুল্লাহ আলাহি হিদে গড়া এই গড় কথার মধ্যে কোন ফাইদা কেমন করছেন প্রকাশ করেন নাই এক্লাসের পরে যদি কোনো কারণে লোক বলে যদি মামার দিয়ে এত বই লিখেছে মামার দিয়ে এত বই লিখেছে এত বড় মা এত বই লিখেছে চতুর্দিকে প্রচার হয়ে যায় এই জন্য যত বই রেখেছেন সবগুলো গোপন করে রেখে দিয়েছেন মৃত্যুর মৃত্যুর সময় তারা লাগবে আমার মৃত্যুর পর আমার হাতগুলো অপেন দেখো তাহলে বুঝবে যে আমার দোয়া দেখালে কবুল করেছেন এবং আমার বইগুলো সাফা দিতে পারবা করতে পারবো আর যদি আমার হাত মানে বন্ধ করে রেখেছি আমি তাহলে বুঝবো যে আমার দোয়াল্লা তারা কবুল করেন নাই আমার মৃত্যু হয় সে হচ্ছে আমি তোমাদেরকে ফেলবে সব কাগজের কাছে না পৌঁছে একটা বই এখনো প্রকাশ হয়নি আটচল্লিশ খন্ডে লেখা এরকম অন্তর্থাৎ তিনশিক বই রয়েছে মাদমতুল্লাহ লেখা বুঝে বুঝতে পেরেছেন বই লিখলে যে আলম হয়ে যাবে বই লিখলে যে লেখক রহমতুল্লাহ হয়ে যাবে এখন তো আরো শুধু তা নয় ছবি সহ মানে যেটা আমাদের খুব কিছু দরকার উদ্দেশ্য এটা নয় এই জন্য আল্লাহ রব আলমিনের জাতের প্রথম মারেফত থাকতে হবে দ্বিতীয় হচ্ছে ফাতে আল্লাহ রবহমিনের নাম এবং যারা শেফি সম্পর্কে কোন আরো কি জিজ্ঞেস করেন মার পথে সর্বোচ্চ পর্যায় আমার এক বন্ধু বললেন যে ডাক্তার বড়ো ডাক্তার তো এই ডাক্তারের সাথে আমার আসলে খুবই নিবিদ সম্পর্ক ছিল বাংলাদেশই নয় বাংলাদেশি লোক বাংলাদেশি কিন্তু বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় সৌদি আরব মধ্যে সে মানে সবচেয়ে বড় নিউলজিস্ট একজন সৌদি আরবের মধ্যে এবার পর্যন্ত মানে মাঝে মাঝে ফ্লাইটে যাওয়া হয় আবার নিয়ে আসা হয় কিং ফাহ যে কিং ফাহাদ হয় বিশেষ মানে সম্পর্ক ছেদ করেছি ডাক্তার মানে মায়ের প্রতি চর্চা করে বলে যে আমি তো মায়ের প্রতি চর্চা করি আমার আমার বাসায় পর্যন্ত ছিল আমার ওয়াইফ বলে সে আরেকদিনের জন্য আসি বলছে এখন আমার জন্য মানে আমার সাথে না আর বেদান থেকে মাহরুম হয়ে গিয়েছেন আপনি আপনার এই মার উপর করতে নেই তার মায়ের চর্চা করে কি মার চর্চা করছে সেটা হলো বিশ্বকে চিন্তা করেন আর মার করছে সেটা হচ্ছে মানুষ থেকে মানে আল্লাহ মানে মারপথ এই মারপথের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই মারপতের যে তিনপত হচ্ছে আল্লাহ তার নামের মারফত থাকতে হবে যদি না থাকে আল্লাহ আল্লাহনকে কেউ বলে আসতে পারবে না আল্লাহ আহমিন তোমার যেতে পারবে না ও না কাদি তোমার আল্লাহ তারা বলেছেন গেছে সে আসমান আল্লাহ তারা এখন কিবার করতেছেন সমস্ত আসমান আল্লাহ রবুল্লা আলমিন চার যার হাত এইভাবে করে দিবেন এক সাত করে দিবেন মাঝ করে তারাতে কি করবেন এবারে নেবেন তারপরে পৃথিবী আল্লাহ রাবুল আলমিন এক মুষ্টি হবে মুষ্টি করতে কর আহ্লাহ আল্লাহ রবহামকে মর্যাদা দিতে পারবে কিনা আপনার কি মনে করেন এর জন্য দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে জানতে হবে কারণ নবীগনকে প্রেরণ করা হয়েছে তৌহিদের জ্ঞান দিয়ে সুতরাং আল্লাহ তারা তৌহিদের যে জ্ঞান আছে সেটা তাদেরকে অবশ্যই জানতে হবে এটা তো তৌহিদ তৌহিদ বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে যেহেতু নবী এবং রসুল থেকে মূল যে উদ্দেশ্য আল্লাহ সুহানা প্রেরণ করেছেন সেটা হচ্ছে তরভুদুরা তহিয়া নয় তহিয়া দিয়ে প্রেরণ করেছেন জন্য জ্ঞান আল্লাহ রব্ল আহমে কি করতে হবে আমাদের থাকতে হবে যদি আইন না থাকে তাহলে আমরা আল্লাহ আব্দুল ভালোবাসতে না এবং এই পথে আমাদের মাহ জন্য হবে না কিন্তু চলবে না এটা হচ্ছে আর চতুর্থ নম্বর মারেফত হচ্ছে যেটা সেটা হলো মারেফত মারেফাতে বার্থক্য হচ্ছে মারেফারটা হচ্ছে না রেফারটা হচ্ছে কি না অপরিপূর্ণ। আর এম এলটা হচ্ছে পরিপূর্ণ মারফতটা ইনকমপ্লিট আর এমটা হচ্ছে কমপ্লিট সেটা কমপ্লিট মারফতের সম্পর্কে তার বাড়ি কোথায় তার গল্প তার মা আছে কি আছে কিছু জায়গা শুধু চিনি এটার নাম হচ্ছে বুঝতে পারলাম কিনা ইনকমপ্লিট জ্ঞান নিয়ে তারা মনে করতেছে তারা সর্বোচ্চ জ্ঞান আছে বলো এই হৃদায়ত ইসলাম সম্পর্কে যদি না থাকে আপনি তাহলে কিন্তু হৃদায়ত লাভ করতে পারবে না দ্বিতীয় পথ হচ্ছে ইসলাম এখানে শেখ মুসফের তার বক্তব্যের মধ্যে এই জন্য আল্লাহ সুবাহ হবে তারা আমাদেরকে নবী এবং গুরুত্ব দিয়েছেন কেন এলমের মাধ্যমে যে হৃদায়ত লাভ করবে সেই সত্যিকার হৃদায়ত লাভ করতে পারলো আর এখানে আলেম এবং জাহের মধ্যে পার্থক্য যে আহম কি মানে আলেম বলতে আমি বুঝি জাহিনিকার এলম আছে আমার মতো এরকম আমি জাহেল জাহেলের মানে ছোট পর্যায়ে পড়বো জাহেল বলতে মানে আসলে আমরা যারা যাচ্ছি এখানে আপনাদের জানাই তো কেউ আলেম থাকতে পারেন ভালো আমি সবাইকে ভালো করেছি না তবে আহলেম বলতে যে সত্যিকার আইন রাখে তার কথা বলা এই আলিম আর কি না কেন কিন্তু তার থেকে বিচ্ছিত করতে পারবে না মানুষের মধ্যে কাজ করার জন্য শৈতানের সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে বড় প্রতিবন্ধক শৈতানের কি এল থাকলে তার মধ্যে কাজ করতে পারে না আর যদি এল তার মধ্যে কাজ করা খুবই সহজ दाय वंचित करा मैं खुब अल्प समय मतलब आईन ना था कथा विवेचना करें मतलब आईनि ना था खुद अल्प लोकता आगामी क्लास अनेक है ইহুটি কারণ মুসলমান তো ইহুদিতে দাওয়া দিবে না মুসলমান তো ইসলামের দাওয়াত দিবে কিভাবে ইহুদিতে দাওয়া দিতে পারে যেটা মোহাম্মদ যে দাওয়া দিয়েছে সেটা ইহুদিতে দেওয়া মানে তাকে এমন ভাবে মামন করেছিল আমাদের মাস থেকে নিয়ে এসে বরং এই কথাটুকু নিয়ে গেল যে বিভ্রান্ত করেছে চিন্তা করেছেন এখানে যদি আইন না থাকে সত্যিকার আইন না থাকে বিবেচনা করার মতো যেভাবে জ্ঞান থাকার কথা ছিল সেই জ্ঞান না থাকে তিনি সত্যিকার এই উপর থেকে থাকতে পারবেনা এই জন্য আইনের গুরুত্ব হয়েছে অনেক বেশি হৃদায়তের পাশাপাশি সবাইকে জানতে হবে এতটুকু জানতে হবে আমি যে পথের উপর আছি সেই পথ পথ এতটুকু এবং বিশ্বাস যার উপর করছে আপনার নে কামল সে সত্যিকার ইমান এবং বিশ্বাস আপনাকে অবশ্যই এই পথে আপনাকে আগাতে হবে এটা হচ্ছে তৃতীয় নম্বর পথ কারণ যার ইমান নেই সে কথা বলা সুযোগ নেই টাকা পয়সা হয়েছে আর আমরা নিজেদের প্রতি অসন্তুষ্ট নয় আমাদের টাকা পয়সা নিয়ে যেন অসন্তুষ্ট নয় আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট তা টাকা পয়সা মানে খুব গরম গরম ভাব আছে টাকার একটা গরম আছে মানে আসার আছে উপরন্ত যেটা সেটা হচ্ছে দেখি যে কাপড় কি বলবো তাদের প্রশংসা কৃষির ভিত্তিতে আমরা আমরা করি মুসলমান আমি জানি না আমার কাছে এটা শুনলে আমার খুব মানে কষ্ট হয় কারণ নবীর রহমতুল্লাহ পঞ্চায়েত করেছেন তালিবিনের মধ্যে করে এর একটা অর্থ হইতে পারে মানে মুসলমানরাফেরা ভালো মুসলমানরা খারাপ তাহলে আপনি মানে ইসলামের বিপক্ষে কথা বলছেন ইসলামে কথা বলছেন অনেকে বললে আমরা কাপড়ের দেশে আসি একথা বললে আমার একটু মানুষই দেশ কেউ বাধ্য করেছে কাপড়ের দেশে যেতে মানে তার জন্য এই দেশে কাপের দেশে আছে তাকে বাধ্য করেছে কি কাপের দেশে ইমান হকুম ইনকুন্দ আল্লাহ কোরআনকে যদি আমার কি সুত্ত হয় তোমাদের কথা আমরকম ইমান হকুম তাহলে তোমাদের ইমান তো তোমাদেরকে খুব নিকৃষ্ট দিক নির্দেশনা করছে খারাপ দিকে তার করছে আমাদের ইমান যদি আমাদেরকে এটাই দাবি করে যে আমরা ইমারেছি এবং আমার যে তারা ভালো তারা আল্লাহর বলে নষ্ট তারা ভালো না কিন্তু দুনিয়াকে তারা পোষণ করার জন্য দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার জন্য তারা আপনাকে সার করবে পরে আপনাকে চিন্তা করবে কারণ তাদের মামুর হচ্ছে একটা সেটা হলো কি দুনিয়া সেটা হচ্ছে এই যদি তার পেতে হয় পরে আপনাকে চিন্তা করবে কত বুঝে কিনা কিন্তু আমরা মুসলমান আখমাখটা ভালো হয়নি যেটা হয়েছে সেই দুনিয়া লাভ করার জন্য পার্থী দুনিয়া যেতে হবে মাহুদ পৃথিবী যে বস্তু হচ্ছে এই বস্তু এই বস্তুটা যাওয়ার জন্য মূলত আপনার পকেট থেকে টাকা করার জন্য বের করানোর জন্য মূলত সে আপনাকে কি করতেছে ছাড়ছা করতেছে আপনাকে এত পোষণ পোষণ করতেছে এটা হচ্ছে অন্য উদ্দেশ্যের মধ্যে নেই আর কোন মধ্যে নেই এজন্য জন্য আমাদেরকে সত্যিকার অর্থে ইমানের পথে দাবিত হতে হবে ইমান এবং হৃদায়তের হতে এই আরেকটি পথ হচ্ছে ইমান এবং তসদিক আল্লাহ রবুল্লা আলামী যেভাবে ইমান্ত বলেছেন সেভাবে ইমান আনতে হবে যদি কেউ ইমান আনে তাহলে তাদেরকে আল্লাহ তারা সত্যিকার অর্থে হৃদয় দেন না সুরা ইউরিসের নম্বর রাতের মধ্যে আল্লাহ শুভান ইমানের মধ্যেই হৃদায় দিয়ে থাকেন ইমান আনার পরেই হৃদয়তের আল্লাহিন পথ আপনার জন্য উন্মুক্ত করেন ইমানে আনেনি এমন ব্যক্তিকে আল্লাহ উব্লহমিন হৃদায়তের দিকে তারা আসবেন আর সেই জন্য বাবা আবহাওয়া করবে নয় প্রথম কাজ হচ্ছে ইমান তাকে করতে হবে আনতে হবে আসুন আর মনে হয় আলোচনা করব ইনশালা আহ তারপরে হেদায়তের পথে প্রতিবন্ধক যেগুলো আছে সেগুলো আলোচনা করব তারপর আমরা কি কারণে মানে সম্প্রদায় শিয়া সম্প্রদায় হেদায়ত থেকে মাহরুম হয়েছে आमार आमार आमादे आमार के। दान mm. दान mm. अपना जनर माँ बाबा mm. कुरबान हमेशन करा হ্যাঁ মানব এটা হচ্ছে মূলত উদ্দেশ্য হল মানে রাসুল উল্লাহ সাল্লামের আনুগত্য এটা সর্বোচ্চ প্রকাশ করার জন্য এবং তার পিতা মাতাও মানে রাসুল উল্লাহ সাল্লা আনুগত্যের অধীনে এটা বোঝার জন্য সে নিজেই আনুগত্য मैंने रसूलमान अनुभूत अधी ने तर पिता माता रसलमन मा अनुभूत अधीने एक कथा बुझान जो आरब भाई यहरण शब्द व्यवहार करत मैंने शुद्ध अभी ना हमार माम आपूबतर अधी ने এটা বোঝানোর জন্য মানে যেহেতু শেখ মুহমদ আহ মহম্মদ আল মুখার আসল কৃতিহালা তিনি একাধিক তার মানে তার কাছে শুনেছি এটি বলা যায় রয়েছে এবং তিনিও বলেন তাকেও শুনেছি শেখ আহ শেখ শেখ শেখ সফরাল হওয়ানির একদার্স এর মধ্যে শুনেছি আলিদা মধ্যে শুনেছি এটি বলা যায় এছাড়া হ্যাঁ অনেকটা যেমন ওল্লাহি মানে আল্লাহ কসম এটা কিন্তু কসম বেশি ব্যবহার করে না কথা কথা বললে বুঝবেনা যে ভাই কি এই আল্লাহর কসম এটা একটা মানে আরো একটা ব্যবহার এই ধরনের হয়ে আসছে এখন আমরা মানে করি যে এত আল্লাহর কসম আর আমরা যদি বাংলাতে এত আল্লাহর কসম করি তাহলে এটা জিনিসটা হয়ে যাবে বাংলাতে তো ব্যবহার হয় না এটাকে লাগু করা হয় তাকে কথার মধ্যে অতিরিক্ত কথা কিছু সংযোজন হয় যে তার মধ্যে এটা লাগু এটা উদ্দেশ্য কসম নয় উদ্দেশ্য কসম নয় জি শুক্র আন্দাজ হবে ইনশাল্লাহ